আবু সাহিব খুদ্রি রাজিয়াল্লাহ তাল হতে বর্ণিত একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাদ আদায়ের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন হে মহিলা সমাজ তোমরা সাদা করতে থাকো কারণ আমি দেখেছি জাহান নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক তারা জিজ্ঞাসা করলেন কি কারণে হে আল্লাহ রসুল তিনি বললেন তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অপৃতজ্ঞ হও বুদ্ধি ও দিনের ব্যাপারে ছুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের যে পারদর্শী আমি আর কাউকে দেখিনি তারা বললেন আমাদের দিন ও বুদ্ধির ত্রুটি কোথায় তে তিনি বললেন একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষের অর্ধেক নয় তারা উত্তর দিলেন হ্যাঁ তখন তিনি বললেন এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি আর হায়জ অবস্থায় কি তারা সালাদ ও সিয়াম হতে বিরত থাকে না তারা বললেন হ্যাঁ তিনি বললেন এ হচ্ছে তাদের দিনের ত্রুটি